আলহামদুলিল্হীম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 মুসলিম ভূমি হিসেবে পরিচিত ভূখণ্ডের সাথে এসকল দেশের শাসক বর্গ তাদের সেনাবাহিনী পুলিশ বাহিনী বা এলিট ফোর্সের নামে গঠিত বিভিন্ন বাহিনী দিয়ে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠার দাবিদারদের দমন করছে বরঞ্চ কেউ যদি ইসলামের সামান্য একটি বিধানের ব্যাপারেও কথা বলেন রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম কটুক্তিকারীদের ফাসিক দাবি করেন তাদেরকেও ছেড়ে কথা বলা হচ্ছে না সম্মানিত ইসলাম ও মুসলমানদের দমনে বিভিন্ন ভূমিকা রাখার কারণে শাসকদের পাশাপাশি এ সকল বাহিনী দলগতভাবে ভাবে কিনা তা নিয়ে আলোচনা উঠছে ওলামা হাজরতদের কাছে ফতোয়া চাওয়া হচ্ছে অনেক ওলামায়াম শরীয়তের স্পষ্ট দালায়ালের মাধ্যমে এদের ইর্তিদাদ সাব্যস্ত করছেন অনেকে অবশ্য ভিন্ন মত পেশ করছে। ভিন্নমত পেশ করার কারণ হচ্ছে গণতন্ত্রের পরিভাষাগুলো আমাদের কাছে পূর্ণরূপে স্পষ্ট না থাকা আজকের আলোচনায় এই বিষয়গুলো স্পষ্ট করার চেষ্টা করব ইনশাআল্লাহ মোস্তারান হাজিরিন গণতান্ত্রিক ব্যবস্থার প্রবর্তকরা এ সকল পরিভাষার মাধ্যমে সাধারণ মুসলমানদের অনেক ধোকা দিয়েছে এবং তারা ধোকা দেওয়ার উদ্দেশ্যেই এগুলোকে সেগুলোকে গঠন করেছে এবং খুবই চতুরতা ও প্রতারণার সাথে সেগুলোকে ব্যবহার করে থাকে যদি কোনো মুসলমান এসকল পরিভাষার অর্থ ও মর্ম বুঝতে পারে তাহলে তার কাছে এই গণতন্ত্রের বাস্তবতা সূর্যের ন্যায় পরিষ্কার হয়ে যাবে উদাহরণস্বরূপ কয়েকটি পরিভাষা উল্লেখ করছি এক নম্বর আইন অর্থ হচ্ছে শরীয়ত ইসলামের মাঝে শরীয়ত ছব্দটি যে অর্থে ব্যবহৃত হয় গণতন্ত্রের মধ্যে এই অর্থই হলো আইন যেমনিভাবে আমরা বলে থাকি যে এই কাজটি শরীয়ত সম্মত আর এটি শরীয়ত বিরোধী এমনিভাবে গণতন্ত্রের মধ্যেও বলা হয় অমুক কাজটি আইনগত বা আইন সম্মত আর অমুক কাস্তি আইন বিরোধী অর্থাৎ এটা আইনি আর ওটা বেআইনি মোহাম্মদ সাল্লু আলি ও সাল্লামের যদি কেউ অস্বীকার করে তাহলে যেমনিভাবে সে ধর্ম থেকে বের হয়ে যায় তবা না করলে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড এমনিভাবে গণতন্ত্রের আইন অস্বীকারীকেও এই ব্যবস্থায় আইনদ্রোহী বলা হয় যদি তা বা করে ফিরে না আসে তাহলে ভারতে তার শাস্তি হচ্ছে কাশ্মীরের মুসলমানদেরকে যা দেওয়া হচ্ছে পাকিস্তানে তার শাস্তি হচ্ছে সোয়াদবাসী ওয়াজিরিস্তানবাসী জামিয়া হাফসা জামিয়া ফরিদিয়া ছাত্র ছাত্রীদেরকে যা দেওয়া হয়েছে বাংলাদেশে শাপলা চত্বরে ওলামা তলাবাদেরকে যা দেওয়া হয়েছে অর্থাৎ এই গণতন্ত্র নামক শরীয়তে রক্ষণাবেক্ষণকারী সেনাবাহিনী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 হালাল শব্দ ব্যবহার করা হয় তেমনিভাবে গণতন্ত্রের মাঝে কানুনি অর্থাৎ বিধি সম্মত শব্দ ব্যবহার করা হয় সুতরাং যদি গণতন্ত্রে বলা হয় যে মদের ব্যবসা মদ্যপান বৈধ কিংবা তার উদ্দেশ্য হলো গণতন্ত্রের শরীয়তে মদের ব্যবসা ও মদপান করা হালাল এমনিভাবে শুধু লেনদেন ও হালাল চার নাম্বার বেআইনি অর্থ হচ্ছে হারাম সাক্ষী থাকা সত্ত্বেও মদ্যপানকারীকে আসি দৌড়া মারা বেআইনি তার উদ্দেশ্য হলো। সাক্ষী থাকা সত্ত্বেও মদপানকারীকে আশি দৌড়া মারা হারাম বিবাহিত নারী পুরুষকে সাক্ষী থাকা সত্ত্বেও পাথরের আঘাতে হত্যা করা এর দ্বারা উদ্দেশ্য হলো গণতন্ত্রের শরীরতে এমনটি করা হারাম এমনিভাবে আল্লাহ সবু তালার জমিনে আল্লাহ সুবাহর কালিমাকে সমুন্নত রাখার জন্য জিহাদ করাও বেআইনি অর্থাৎ হারাম পাঁচ নম্বর হচ্ছে ডিউটি দায়িত্ব বা কর্তব্য তার অর্থ হচ্ছে ফরজ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 অর্থাৎ কোন বিষয়কে নিজের উপর এমন আবশ্যকীয় মনে করা এবং তা করার দ্বারা প্রতিদান ও উপকার পাওয়ার বিশ্বাস রাখা আর গণতন্ত্র ক্ষেত্রে ফরজ শব্দের পরিবর্তে ডিউটি বা দায়িত্ব শব্দ ব্যবহার করে থাকে মোস্তারান হাজরিন আসলে গণতন্ত্রের পরিভাষাগুলোকে না বোঝার পরিণতি অনেক ভয়াবহ গণতন্ত্রের পরিভাষাসমূহ নিয়ে চিন্তা না করার কারণে সমস্যা এই হচ্ছে যে যখন কোনো মাস আলা বা ফতোয়া ওলামায় কেরামের কাছে জিজ্ঞাসা করা হয় তখন তার অনেকে এই গণতান্ত্রিক পরিভাষা সমূহকে সামনে রাখেন না বরং জিজ্ঞাসিত বিশ্বে ফতোয়া সরই পরিভাষাসমূহকে সামনে রেখেই প্রদান করে থাকেন এটা বোঝার জন্য কিছু দৃষ্টান্ত আপনারা নিতে পারেন তবে এখানে বলে নেওয়া উচিত আলেমগঞ্জে ফতোয়া দিচ্ছেন তারাও সাধারণত তাদের ফতোয় দিন বিপরীত করছেন না তবে পরিভাষা সমূহ পরিবর্তনের কারণে অনেকে ধোকা খাচ্ছেন যদি আপনি একজন আলেমের কাছে এভাবে প্রশ্ন করেন যে পুলিশ ও সেনাবাহিনীর কুফুরি ব্যবস্থা ও সুদী লেনদেন হেফাজত করাটা কেমন পুলিশ ও সেনাবাহিনী নাইট ক্লাব পানশালা দেহ ব্যবসায়ী অশ্লীল নারী এবং নাচ গানের আড্ডা হেফাজত করাটা কেমন মুজাহিদদের বিরুদ্ধে যুদ্ধ করাটা কেমন এটা তো পরিষ্কার যে এর উত্তর হবে যে এ সকল কাজ হারাম এবং কবিরা গুনা আর গুনের কাজে সহযোগিতা করা হারাম আল্লাহ বলেছেন আলাল অর্থাৎ গুনা ও বাড়াবাড়ির ভিত্তিতে একে অপরকে সহযোগিতা করোনা কাজে সহযোগিতা সাধারণত যেহেতু প্রশ্নের মধ্যে শুধু এ কাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে তো এ কাজ কবিরা গুণা রাহুল জামার আকিদা হচ্ছে কোন মুসলমান যতক্ষণ পর্যন্ত কবিরা গুনাকে হালাল মনে না করবে ততক্ষণ পর্যন্ত কবিরা গুনাহের কারণে তাকে কাকে বলা যাবে না আসলে প্রশ্নকারী প্রশ্নটিও করেছেন অসম্পূর্ণ এজন্য জন্য উত্তরও হয়েছে অসম্পূর্ণ বিদ্যমান কুফুরি ব্যবস্থাকে সামনে রেখে পণ্য প্রশ্নটি এভাবে হওয়া দরকার ছিল যে এমন কালেমা পূর্ণওয়ালা মুসলমানের ব্যাপারে মুফতিয়না ক্যারাম কি বলেন যার বিশ্বাস হল এক বিশেষ শ্রেণিতে অংশগ্রহণ করলে বা এক নির্দিষ্ট চাকরি নেওয়ার পর নিচের কাজসমূহ তার জন্য হালালি নয় বরং আবশ্যকীয় পবিত্র ফরাজ হয়ে যায় নিম্নক্ত কাজসমূহ যে আমরা পরে উল্লেখ করছি এই কাজসমূহ তার জন্য হালালি নয় বিষয় যেমন সুদী লেনদেন এবং সুদের কেন্দ্র ব্যাংক ইত্যাদি রক্ষণাবেক্ষণ করা এটাকে ফরজ মনে করা এসব রক্ষার্থে কোনো মুসলমানকে হত্যা করা বা নিজের যান দিয়ে দেওয়াকে পবিত্র ফরজ মনে করা নাইট ক্লাব ম্যাচেজ সেন্টার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 লাঠিচার্জ করা টিআর গ্যাস নিক্ষেপ করা কি নিজের জন্য আইনসম্মত হালাল মনে করা তাদেরকে হত্যা করা কি হালাল মনে করা এবং একথা বলা যে আমরা তো অফিসারদের নির্দেশ মানতে বাধ্য এসবের হুকুম কাছে প্রশ্ন করা হয় যে এসবের হুকুম যদি প্রশ্ন এই আন্দাজে করা হয় এবং বাস্তব ঘটনাকে সঠিকভাবে বর্ণনা করা হয় তাহলে নিঃসন্দেহে উত্তরও ভিন্ন হবে এ সকল কাজ কবিরাগুনা হওয়ার ব্যাপারে তো ওই সকল সরকারি আলেমদেরও কোনো সংসর থাক সংশয় থাকার কথা নয় আজকাল এমন সব ফত প্রকাশ করা হচ্ছে যার পরিপূর্ণ ফায়দা আমেরিকা ভারত এবং তাদের দোসররা লুটছে এসকল কাজ সর্বসমৃদ্ধিক্রমে কবিরা গুণা আর এ বিষয়ের উপর ওলামায় কেরামের ঐক্যমত্য রয়েছে যে কবিরা গুনাকে কোনো ব্যাখ্যায় ব্যাখ্যায়িত করে নিজের জন্য হালাল মনে করে নেওয়াও কুফুরি এটা এমন কুফুরি যা মানুষকে ইসলাম থেকে বের করে দেয় এই গণতান্ত্রিক ব্যবস্থায় মাসাল্লার বিবরণ এটাই পুলিশ হোক বা বাহিনী তারা যে ডিউটি করে বিশেষত এমন ডিউটি যাকে গণতন্ত্র জায়জ ও হালাল করে নিয়েছে মোস্তান হাজিরিন আর সৈন্য বাহিনী এবং অন্যান্য বিভাগের লোকেরাও ডিউটি করাকে নিজের জন্য জায়জ মনে করে এমানত ইসলামিয়ার বিরুদ্ধে যুদ্ধে আমেরিকার সঙ্গী হয়েছে পাকিস্তান পাকিস্তান সেনাবাহিনী এমানত ইসলামিয়ার বিরুদ্ধে যুদ্ধে আমেরিকার সঙ্গী হয় এবং মুসলমানদেরকে হত্যা করার ক্ষেত্রে কাফেরদেরকে সহযোগিতা করা নিজের জন্য হালাল মনে করা এমনি হবে জামিয়া হাফসা এবং সোয়াতে সৈরত প্রতিষ্ঠার দাবি উত্থাপনকারীদেরকে হত্যা করা সাপ্লত্তরে থাতিমের রাসুলদেরকে ফাঁসির দাবিতে আন্দোলনকারী ওলামা তলাবা দিনদাস শ্রেণীকে হত্যা করা তাদের সম্পদ লুট করে নিয়ে যা এই সেনাবাহিনী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 হারামকে হালাল সাব্যস্ত না করে তাহলে তাকে কাফের নয় বরং শুধু ফাঁসেক বলা যাবে হ্যাঁ তাই এটা চিন্তা করা উচিত যে সে কত বড় কবিরা গুনাহে লিপ্ত হচ্ছে যা আল্লাহবাহানা হুয়া তালার কঠিন অসন্তুষ্টির কারণ এমনিভাবে তার এটাও জেনে নেওয়া দরকার যে এ সকল গুনাহের কোনো কোনো সুরত্ব এত ভয়ানক যে যদি সে এগুলোকে হালাল নাও মনে করে তবুও তাতে লিপ্ত হয় কুফুরের জন্য যথেষ্ট যেমন কাফেরদের সন্তুষ্টির জন্য মুসলমানদেরকে হত্যা করা মোস্তারাম হাজিরিন এই শয়তানি গণতান্ত্রিক ব্যবস্থায় মুসলমানদেরকে ফাসানোর ক্ষেত্রে কোনো সাধারণ মস্তিষ্ক কাজ করেন বরং সূক্ষ্ম ও ধুরন্দর ধোকাবাজ লোকেরাই এটার আবিষ্কারক এদের মস্তিষ্কে শয়তানি বিদ্যুৎ গতিতে চলত তারা ইসলামের পরিভাষাসমূহ ইসলামী বিশ্বাস এবং মুসলমানদের চিন্তা চেতনা ও রুচিবোধকে গভীরভাবে অধ্যয়ন করেছে এরপর গণতন্ত্রের জন্য এমন পরিভাষার প্রচলন করেছে যেগুলো বারজতে ইসলামের সাথে সাংঘর্ষিক মনে হয় না আর তারা অনেকটা সফল কাম হয়েছে সাধারণ জনগণ জনগণের কথা তো বলার অপেক্ষা রাখে না অনেক আল্জের পর্যন্ত ধোকা দিতে তারা সফল কাম হয়ে গেছে ধোকা দিতে তারা সফল হয়েছে যেসব ক্ষেত্রে ইসলাম ও গণতন্ত্রের মধ্যে শাব্দিক ও বাহ্যিক মিল ছিল সেখানে ইসলামকে গ্রহণ করে নেওয়া হয়েছে আর যেখানে ইসলাম ও কুপোরের মধ্যে ইসলাম ও গণতন্ত্রের মাঝে বৈপরীত্য রয়েছে সেখানে বোল সম্পূর্ণই পাল্টে দিয়েছে সেক্ষেত্রে এমন পরিভাষাসমূহ ব্যবহার করা হয়েছে যাতে বাহ্যিকভাবে ইসলামে মূলনীতির সাথে কোনো সংঘর্ষ মানা হয় না কারণে একজন সেনা সদস্য পুলিশ বিচারক উকিল সংসদ সদস্য তারা একদিকে এটা স্বীকার করে যে উল্লিখিত বিষয়গুলো হারাম যেটা আমরা আমরা তখন যেগুলো আলোচনা করলাম এগুলো হারাম তারা বিশ্বাস করে স্বীকার করে কিন্তু অন্যদিকে যখন এই হারামকে মেনে নেওয়ার এটাকে সম্মান করার এবং শক্তির জোরে এটাকে প্রতিষ্ঠা করার পালা আসে সে সময় মুহূর্তে এই পরিভাষা পরিবর্তন করে দেওয়া হয় এবং বলা হয় যেটা আইনসম্মত এবং সাংবিধানিক অথচ বিষয়বস্তু ওটাই ইসলামী পরিবেশে যেটাকে হালাল বলা হয় অর্থাৎ তারা খুবই সাদা শব্দে আল্লাহ সুবাহ তালার হারানকৃত জিনিসকে হালাল মনে করছে এর উপর আমল করা এবং করণকে ফরজ বলছে এর সংরক্ষণে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করা এবং সশস্ত্র যুদ্ধকে জিহাদ আখ্যা দিচ্ছে বৈধ বলছে এবং এর জন্য যে কোন মুসলমানকে হত্যা করা মসজিদে গোলা বর্ষণ করা মাদ্রাসা সমূহে মাদ্রাসাগুলোতে অতর্কিত আক্রমণ করা কোরআনতালে মগ্ন উন্মতির নিষ্প রক্ত প্রবাহিত করা নিজেদের জন্য শুধু হারালো আইন বরং বিশ্বাস এই আইন পুরোপুরি মানা এই আইনের পবিত্রতা এবং এই শাসন ব্যবস্থা সংরক্ষণের বিশ্বাস গণতন্ত্রের ধর্মের প্রতি বিশ্বাসেরই একটি অংশ বিশ্বাসেরই অংশ মোহতারাম হাজিরিন একবার ভেবে দেখুন তো শুধু পরিভাষা পরিবর্তনের মাধ্যমে এই গণতন্ত্র কত কুফুরি বিধান নিজের সেনায় ধারণ করে আছে কিভাবে ফেলে রেখেছে যদি এক তাহলে কথা ছিল। কিন্তু এর মধ্যে তো শুধু কুফুরি আর কুফরি। তবে তারা এই কুফুরির নাম পরিবর্তন করে দিয়েছে কিন্তু বাস্তবতা তো পরিষ্কার স্পষ্টই আছে এক ভাই প্রশ্ন করেছেন যে পুলিশ ও সেনাবাহিনী যদি আল্লাহতালার বিধানগুলিকে সেভাবে মেনে নেয় যেভাবে আল্লাহবাহানাহুয়া তালা এগুলোকে দিয়ে রাসুলসালু আলী আসাল্লামকে পাঠিয়েছেন তাহলে বিশ্বাস থাকা সত্ত্বেও তাদের কাজকে কীভাবে কীভাবে কুফুরি বলা যায় বড় জোর কবিরা গুনাহের কারণে হাসাই বলা যায় কাফের বলা হবে কেন আচ্ছা আমরা যদি মেনেও নেই এই শ্রেণীটির আল্লাহর সকল বিধি বিধানের উপর ইমান আছে কিন্তু আপনাকে এই বাস্তবতাও স্বীকার করতে হবে যে তাদের ওই আইনের উপরও ইমান আছে যা তাদেরকে পড়ানো হয়েছে এরা গণতন্ত্রের প্রত্যেকটা হুকুমের উপর আমল করা এবং জনগণের দ্বারা এর আমল এর উপর আমল করানোকে ফরজ মনে করে তাদের বিশ্বাস হলো এই আইনের জন্য যান দেয়া এবং কোন মুসলমানের যান নেওয়াও তাদের জন্য হালাল যদিও এই ফরজ দায়িত্ব সুধী লেনদেনের হেফাজত বা বিশ্বাগানার হেফাজত সংশ্লিষ্ট হোক না কেন কিংবা আল্লাহ রাসুলের দুশ্মন আমেরিকার পাহারাদারি বা ভারতের পাহারাদারি অথবা সেকুলারদের পাহারাদারি সংশ্লিষ্ট কোনো বিষয় হোক না কেন এখন তাদের বাস্তব অবস্থা হলো এই যদি কোনো ব্যক্তি একই সময়ে ইসলামের সাথে সাথে অন্য কোন শরীয়ত মানে তাহলে সে কি মুসলমান হতে পারে এমনিভাবে এটাও চিন্তার বিষয় যে এই শ্রেণীর লোকদের দিবীর উপর ইমান কতটুকু আছে আর গণতান্ত্রিক সুদী ব্যবস্থার শরীয়তের উপর কতটুকু আছে তারা আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য জান দেয়া তো দূরের কথা উল্টো যারা আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে চায় তাদের জান একে ফরজ মনে করে এবং এই ব্যবস্থার হেফাজতকে হেফাজত মনে করে তাদের পূর্ণ অফাদারী ও সহযোগিতা এই সুধি ব্যবস্থার সাথে এর আদেশ বলবত রাখার জন্য এরা নিজেদের প্রাণদয়কে এবাদক মনে করে নিশ্চয় এই গণতান্ত্রিক সুধি সরিয়তের উপর তাদের ইমান বেশি আর এটা শুধু তাদের কাজ নয় বরং আকিদা ও বিশ্বাস তাদেরকে ফাসে এরা তখন বলা যেত যখন গুনাকে গুনাহ মনে করতে তারা এবং এ কাজের সাথে নিজেদের সম্পর্ক ছিন্নের ঘোষণা দিত কিন্তু এখানে বিষয়টি তো তার উল্টো কবিরা গুনাকে এবাদত পবিত্র ফরজ বলা হচ্ছে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 আর এসব পরিভাষা বেশি বেশি প্রচার করবেন যেন এর প্রকৃত অবস্থা সম্পর্কে সাধারণ মুসলমানগণ অবগত হতে পারেন মনে রাখবেন ভালো করে মনে রাখবেন শরীয়তে মহাম্মদিতে ও বাস্তব অবস্থার ভিত্তিতে কোন কিছুর উপর হুকুম লাগানো হয় চাই তার যত সুন্দর নামই দেওয়া হোক না কেন মতকে জুশ আর তাগুদ শাসককে আমিরুল মিনির নাম দিলেই তো আর হবে না পবিত্র শরীয়তের আয়নায় ঠিকই এর রহস্য উন্মোচিত হয়ে যাবে এবং এর উপযুক্ত হুকুমই আরোপিত হবে বল পালতে বাঁচার কোন উপায় নেই হকানি উল্লামের সমীপিও আমাদের অনুরোধ থাকবে তারা যেন গণতন্ত্রে এসব কুফরি বিষয়াবলীর ব্যাপারে নিজেদের ভক্ত অনুরক্তদের সতর্ক করেন কারণ আপনারাই এটা প্রথারের অধিক উপযুক্ত যেন কেউ কুফুরকে ইসলামীকরণ করে ইসলামের উসুল ও বুনিয়াদী বিষয়ের বিকৃত সাধনের দুঃসাহস দেখাতে না পারে সে আরে ইসলাম নিয়ে ঠাট্টা করার ইসলামী দণ্ডবিধিকে পশুসুলভ আচরণ বলার স্পর্ধা দেখাতে না পারে আল্লাহ সব তালা আমাদেরকে আমল করার তফিদান করুন বফরির দাওয়ান আলহামদুলিল রবীমি আসালামালাইকুম বরহম